भावे धारा पथे चो रख दीप्तिमान विशेष पथ जापर् महान आल्ला पवित्र कुरने उल्लेख कर सरल पथ रे आठ टुन सम्प्रचार सकाल सारे देश नेटवर्क्यूशन फॉर ह्यूमानिटी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 বাংলার আজকের এই আয়োজনে আপনাদের স্বাগতম প্রিয় বন্ধুগণ সুরাত ছোট্ট আয়াতের যে ছোট্ট টুকরোটা আমি তেলাওয়াত করে যাচ্ছি দীর্ঘদিন থেকে দীর্ঘ অনেকগুলো পর্বই আমরা এই বিষয়ে আলোচনা করেছি আলোচনার মূল বিষয় হচ্ছে রব্বুল্লাহ আলমিন আয়াতের শুরুতেই বান্দা মুমিনদের উদ্দেশ্যে প্রস্তাব করেছেন তার মুমিনের যান এবং মালের বিনিময়ে তিনি জান্নাত দিয়ে দিবেন তার এই প্রস্তাবে তো আলহামদুলিল্লাহ যখন পড়েছি এই প্রস্তাব আমরা কবুল করেই নিয়েছি শুধুমাত্র রব্বলা আলমিন আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্যে সুরায়ত্তা ওবার মধ্যে আয়াত নাজিল করেছেন হয় আমাদের সকলেরই সিদ্ধান্ত আল্লাহ যখনই আপনি চাবেন আমার যেভাবে যান আপনি যদি চান রোজার মাধ্যমে আমি আপনার গোলামি করি আমি সেটা করতে রাজি আছি আপনি যদি বলেন জাকাতের মাধ্যমে আপনার রাস্তায় মাল খরচ করার জন্য আমি সেটা করতে রাজি আছি ফেতরার মাধ্যমে অন্যান্য সতকা খায় রাতের মাধ্যমে আলহামদুল্লাহ আমরা রাজি আছি কিন্তু আমাদের সন্তুষ্টি এবং সিদ্ধান্ত মাঝে মধ্যেই বাধাগ্রস্ত হয় সেটা যেন না হয় রব্বুল্লাহ আলমিন সে কথাই আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন তোমাদের সাথে আমার ইমানের সম্পর্ক আমার উপর বিশ্বাস করেছ আখেরাতে বিশ্বাস করেছ বিষয়টা ভুলে যেও না আমাদের উপর কিছু জিম্মাদারি দায়িত্ব রব্বুল্লাহ আলমিন সঁপে দিয়েছেন যেই জিম্মাদারিগুলো আদায়ের মাধ্যমে এই চুক্তি আমরা অক্ষুন্ন রাখবো পর্যন্ত ইনশাল মৃত্যু আমরা এই চুক্তি অক্ষুন্ন রাখবো তাহলে এই সময় মত আলমিন আমাদেরকে জান্নাত বুঝিয়ে দিবেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ এই জান্নাতের যে রাস্তা যে পথ যে পথে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবো সেগুলোর মধ্যে কিছু আছে করণীয় কিছু আছে বর্জনীয় সমস্ত করণীয় সম্পর্কেও আমাদের বলা সম্ভব নয় সমস্ত বর্জনীয় সম্পর্কেও আমাদের বলা সম্ভব নয় মৌলিক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব। বা করে যাচ্ছি যাতে করে আপনারা সচেতন হন সতর্ক হন নতুন করে উজ্জীবিত হয়ে আমরা সকলেই মিলে জান্নাতের পথে পথযাত্রী একই পথের যাত্রী হতে পারি ইনশাল নিয়ে আলোচনাগুলো আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে বিষয় আমার জান্নাতে যাওয়ার জন্য এক বড় বাধা হয়ে দাঁড়াতে পারে সে বিষয় হচ্ছে আমার অন্তরের এক বড় সমস্যা যেই সমস্যা ছোট বড় প্রায় সকলের মধ্যেই বিরাজমান যে সমস্যা ব্যাপক ভাবে মানুষের মধ্যে আছে খুব কম মানুষ পাওয়া যাবে যে এই সমস্যায় জর্জরিত নয় এমন এক সমস্যা সামনে আনছি আমি বলেছি আগে সমস্ত সমস্যা নিয়ে কথা বলা আমাদের পক্ষে সম্ভব নয় হাজারো সমস্যা আছে জান্নাতে যাওয়ার পথে বাধা মৌলিক কিছু বিষয় উপস্থাপন করছি বাকিগুলো আমরা জেনে নিব ইন শা আল্লাহ ওর আন সামনে আমার সুননার সামনে কত সহজ বিষয় না বুঝলে আলেমের পর্যন্ত নিয়ে যাবো আমাকে বুঝিয়ে দেন ওর আন শুননা আমাকে বুঝিয়ে দেন সব ঠিক আছে আলহামদুলিল্লাহ সেই সুবর্ণ সুযোগ আমরা গ্রহণ করবো আজকে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে হিংসার বিষয়ে কথা বলতে চাচ্ছি আমার মধ্যে যদি হিংসার গুণ থাকে এই বদগুণ খারাপ গুণ যদি থাকে তাহলে কিন্তু জান্নাতের মসৃণ পথ আমার জন্য বাধাগ্রস্ত হয়ে যাবে কাটাযুক্ত হয়ে যাবে আমি সে পথে আর এগুতে পারব না কোনোভাবেই সম্ভব নয় আল্লাহ সুহান এমনটাই বলেছেন রসুলের করিম সাল আলী আসাল্লাম এমনটি বলেছেন প্রিয় বন্ধুগণ হিংসা আসলে বিষয়টা কি এটা আমাদের কাছে একটু ক্লিয়ার হওয়া দরকার হিংসা জিনিসটা কি কয়েক রকমের হতে পারে হিংসা তার ধরন আছে মূল বিষয় হচ্ছে জ্বলন ভিতরের জ্বলন পরশ্রী কাতরতা এটা মানুষের দুইটা কারণে হয় এক হচ্ছে মানুষের সম্পদের মহাব্বতের কারণে আরেক হচ্ছে সম্মানের মহাব্বতের কারণে মূলতেই দুইটা জিনিসই আর অনেক কারণ থাকতে পারে আমরা বিশ্লেষণ করে দেখেছি মূলত এই দুইটা বিষয় মানুষের মধ্যে দুনিয়ার মোহাব্বত ঢুকে যাওয়ার কারণে যখনই সে দুনিয়ার দিক থেকে অন্য কাউকে একটু সুবিধাজনক অবস্থানে দেখে সে হিংসার আগুনে জ্বলতে থাকে আরেকটা হচ্ছে সম্মানের ব্যাপার যখনই সে দেখে কেউ একটু সম্মানজনক জায়গায় পৌঁছে গেছে তখনই এসে তার মনের মধ্যে হিংসার আগুন এসে জ্বলতে থাকে এটা এক মারাত্মক অপরাধ এই হিংসার ধরনের কথা বলছি এক তো ধরন এমন অন্যের ভালো কিছু দেখে আমার মনের মধ্যে জ্বলন আসলো আর ভাবলাম এটা আমার মধ্যে কেন আসলো না এই এক রকম সমস্যা আরেক সমস্যা হচ্ছে অন্যের মধ্যে ভালো কিছু দেখলাম আমার মধ্যেই সমস্যার সৃষ্টি হলো জ্বলন সৃষ্টি হলো যে এটা তার কাছ থেকে চলে যাক এই এক রকম অবস্থা আরেক রকম অবস্থা হচ্ছে আরেকজনের ভালো কিছু দেখে আমার মধ্যে জলন আসলো আমি ভাবলাম এটা তার কাছ থেকে চলে যাক আমার মধ্যে চলে আসুক তিন রকমের হল এক হচ্ছে তার থেকে চলে যাক আমার মধ্যে আসুক আরেক হচ্ছে তার মধ্যেও না থাকুক আমার মধ্যেও না থাকুক এটা আসবে কেন সে পাইলো কেন নিজেরও পাওয়ার ইচ্ছা নাই আরেক হচ্ছে আমার মধ্যে আসুক না আসুক সেটা কোনো বিষয় নয় সেই চিন্তাও নাই তার মধ্যে কেন আসলো আমি এই চিন্তায় অস্থির যেই প্রক্রিয়াই হোক যে ধরনেরই হোক যত রকমের আরও যদি কোনো সুযোগ আর কোনো রকম যদি বের হয় এই সমস্ত জ্বলন সম্পর্কেই রব্বুল আলমিনের সিদ্ধান্ত তোমার এই জ্বলন আসলে কার বিরুদ্ধে তুমি কি একটু ভেবেছ সে সম্পদ পেয়েছে তাকে কে দিয়েছে সম্পদ সম্মান পেয়েছে তাকে কে দিয়েছে সম্মান আমি তারা কি হিংসা করছে মানুষের সাথে আল্লাহ তাদেরকে যে সম্মান দান করেছেন হজরতলা ইব্রাহিম আলী সাল্লামের পরিবার সম্পর্কে রব্বুলা আলমিন বলছেন যে নবুয়ের যে জিম্মদারি তাদেরকে দিয়েছি যে সম্মান তাদেরকে দিয়েছি এতে করে তাদের হিংসার কি আছে আমার ইচ্ছা আমি যাকে ইচ্ছা তাকে দিব এটা হচ্ছে মূল কথা হাসাদের খারাপ হওয়ার সবচেয়ে অন্যতম মূল বিষয় হচ্ছে এটা দিয়েছেন তো আল্লাহ তাহলে আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে তাহলে আমার অবস্থান আল্লাহ যাকে দিয়েছেন আমি সেটা চাচ্ছি না আল্লাহর মুখোমুখি হয়ে গেলাম কি আমি আল্লাহর মুখোমুখি হয়ে গেলাম না আল্লাহ যেটা চাচ্ছেন আমি চাচ্ছি না আল্লাহ যাকে দেওয়া ভালো মনে করছেন আমি করছি না আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমার পছন্দ না কত ভাবেই আমি আল্লাহর সিদ্ধান্তের মুখোমুখি হয়ে গেলাম সেই জন্যই তো রব্বুল আলমিন বলছেন ওলা আসছে একজনের উপর আর একজনের প্রাধান্য যে রবাহ আলমিন দিয়েছেন এটা তোমরা তামান্না করো না আশা করোনা जाके जा रबी तई दिए रबुल आलमीन जनसिब मन कर प्रयोजन मन कर भलो मन करा लागुक तुम्हारे पचंद हक हम तुम्हें पचंद करारे जिन्ह दि जाने तुम्हारे मंत्य कर लगार की तुम्हारे की এই আগুনে জ্বললে অরব্বুল আলামিনের এই সিদ্ধান্তগুলার মুখোমুখি আমি নিজেকে দাঁড় করিয়ে দিলাম প্রিয় বন্ধুগণ এটা অত্যন্ত খারাপ একটা বিষয় যে সিদ্ধান্তকে আমি চ্যালেঞ্জ করছি নওয়াজবিমিন প্রকৃত হিংসুক যে এই হিংসা করছেন তিনি প্রকৃত অর্থে আসলে ওই মানুষের সাথে হিংসা করছেন না তিনি মূলত আল্লাহর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছেন যে তাকে এই মাল দিয়ে ভুল করেছেন নাউজবিল্লা এটা আমাকে দেওয়া দরকার ছিল তাকে এই সম্মান দিয়ে আপনি ভুল করেছেন এটা আমাকে দেওয়া দরকার ছিল প্রকৃত অর্থে আমি কি রব্বল আলমিনকে এই কথা মনে করিয়ে দিচ্ছি আমার কত বড় দুঃসাহস এই ভাবে হয়তো আমি ভাবি নিয়ে আগে প্রিয় বন্ধুগণ এইভাবেই আমাকে ভাবতে হবে যেটা আল্লাহর সিদ্ধান্ত আমার মনের মধ্যে যদি সেটা অপছন্দ হয় কষ্ট লাগে বুঝতে হবে আল্লাহর সিদ্ধান্ত আমি সন্তুষ্ট নয় আমি চ্যালেঞ্জ করছি আমি সেটা অবান্তর অবাস্তব হওয়ার কথা বলব আশা করি আমাদের সাথেই থাকবেন ইনশা আল্লাহ আসসালাম সোন্যায়ন করুন এই সমস্ত বেদাত আমুলকে বর্জন করতে হবে মুজ্ফার বিনসিন বেদাতের সঙ্গে সোমনাথ বিরোধী কাজের সঙ্গে আপনি কখন আপোষ করতে পারেন না আপনি পারেন না समस्त मानुष के इसलमेत कर प्रयास लक्ष्य कल रे दस टेब समेटी मानवतार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 सकाल छंगिकरता मेरे चला আল্লাহিয়াদের বাইরে যাওয়ার রক্ষা করার জন্য আল্লাহ তিনি ইসলাম দিয়েছেন এটা কল্যাণ নিহিত রয়েছে ইসলাম একমাত্র ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে মুজফর বিন মহসি ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর শেখ শাহিদুল্লাহ খান মদনী আহমদুল্লাহ বিন মোহাম্মদ তেলবর হুসেন হরুণ হোসেনের উপস্থাপনায় अन्य गुणावलि देख अनुष्ठान माना दुनिया साढ़े नुन सम्प्रचार सकाल आठ टेल टी আসসালাম আলাইকুমুল্লাহ অন জানাতে যাওয়ার জন্য যে সমস্ত বিষয়গুলো আমার পক্ষে বাধা হয়ে দাঁড়াতে পারে আমার পথকে কাঁটাযুক্ত করতে পারে আমাকে জাহান্নাম মুখী করে দিতে পারে এই জাতীয় কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম কারণ আমাদের সকলেরই টার্গেট রব্বুল আলমিনের সাথে আমাদের যে চুক্তি হয়েছে জান্নাত কেনাবেচার চুক্তি সেই চুক্তি মোতাবেক দুনিয়ায় আমরা আমাদের দায়িত্ব কর্তব্য আদায় করে যাব রব্বুল আলমিন সময় মতো তার দায়িত্ব তিনি আদায় করবেন আমাদেরকে আমাদের জান্নাত তিনি বুঝিয়ে দিবেন ইনশা আল্লাহ প্রত্যেক মুমিন যে কালিমায় বিশ্বাস করেছে সকলে তো এটা আশা হওয়া উচিত তার চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত তার চূড়ান্ত মাকসাদ হওয়া উচিত অরবুল্লা আলমিনকে সন্তুষ্ট করার মাধ্যমে চূড়ান্ত পুরস্কার গ্রহণ করা আখ অনন্তকালে শান্তির জীবন ব্যবস্থা করা শান্তির জীবনের ব্যবস্থা করা জাহান্ন থেকে মুক্ত হওয়া কত কঠিন আজাব জাহান্নাম আমরা এই অনুষ্ঠানের এক পর্ব সে বিষয়ে আলোচনা করেছি কত কঠিন ভয়ঙ্কর জাহান্নামের শাস্তি সেই শাস্তি থেকে মুক্তি পাবো সাথে সাথে জান্নাত পাবো এটাই তো আমাদের মাকসাদ হওয়া উচিত আর সেই রাস্তা তো একটাই রবীন্দ্রনা করবে সেটা পেয়ে যাবা সে আলোচনাই আমাদের চলছে সুরা আত্মাও বাড়ি একশো নম্বর আয়াতের তিলাওয়াতের মাধ্যমে সে আলোচনা আমরা চালিয়ে যাচ্ছি কিভাবে আমাদের জান্নাতের পথকে আমরা মসৃণ করব। বিরতির আগে এমনই এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছিলাম যেগুলো মানুষের অন্তরের বেধি এই অন্তরের বেধি থেকে আমাদেরকে মুক্ত করতে হবে অন্তরের বেধি খুব মারাত্মক একজনের উপর আর একজনের প্রধান যে রবাহ আলমিন দিয়েছেন এটা তোমরা তামান্না করো না আশা করো না যাকে যা দেওয়া রব্বুল আলমিন তাকে তাই দিয়েছেন আলামিন যেখানে যা দেওয়াটাকে মুিব মনে করেছেন উপযুক্ত মনে করেছেন প্রয়োজন মনে করেছেন ভালো মনে করেছেন সেখানে তিনি তাই সিদ্ধান্ত নিয়েছেন তোমার ভালো লাগুক বা না লাগুক তোমার কাছে পছন্দ হোক বা না হোক তুমি পছন্দ করার কি। যিনি দিচ্ছেন তিনি যাকে ইচ্ছা তাকে দিবেন সেখানে তোমার মন্তব্য করার কি আছে তোমার ভালো লাগা না লাগার কি আছে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 আর সেই গোস্তের টুকরা যদি নষ্ট হয়ে যায় সমস্ত শরীর তার নষ্ট হয়ে যাবে আল্লাহ রসুল বলেন আল্লাহ ওহিয়াল সেই গোষ্ঠীর টুকরা হচ্ছে তোমার কল্প যেখান থেকে আমার এই বাজে সমস্যাগুলোর সৃষ্টি হয় যেখান থেকে আমার এই অন্তরের বেধিগুলো যেখান থেকে সৃষ্টি হয় সেই অন্তরের বেধি যেন নষ্ট না হয় তাহলে কিন্তু আমার রসুল বলেছেন আমার শরীর নষ্ট হয়ে যাবে শরীরের বাহ্যিক আমল নষ্ট হয়ে যাবে এটা দুইটা অর্থে ব্যবহার হতে পারে এক আক্ষরিক অর্থে আরেকটা রূপক অর্থে আক্ষরিক অর্থে যদি হয় হ্যাঁ ওই গোষ্ঠীর টুকটা নষ্ট হয়ে গেলে শরীর নষ্ট হয়ে যাবে এটাও হতে পারে মানুষের ওই ভেতর যদি নষ্ট হয়ে যায় ওই পার্স যন্ত্র যদি নষ্ট হয়ে যায় ভেতরের ইঞ্জিন যদি নষ্ট হয়ে যায় তাহলে বডি কোনো কাজে আসবে না সব বরবাদ হয়ে যাবে এটা তো বাস্তব কথা হয়তো রসুল এটাই বলেছেন আবার ভিন্ন উদ্দেশ্য হতে পারে রসুল করিম সাল আলী আসাল্লামের কারণ মানুষের শরীর নিয়ে বক্তব্য দেওয়া এটা তো রসুলের কাজ না এটা ডাক্তারের কাজ তারপরেও রসুল ওম্মদকে তার শারীরিক সুস্থতার জন্য নানা রকমের পরামর্শ দিয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে এই হাদিস দ্বারা রসুলের উদ্দেশ্য নিশ্চয়ই রোহ এটার সম্ভাবনাই বেশি ওই রোহের যে সমস্ত রোগগুলো আছে যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো থেকে মুক্ত না হতে পারলে রসুল বলছেন তাহলে তুমি বাহ্যিক যে আমলগুলো করো শরীরের আমল সেগুলো বরবাদ হয়ে যাবে প্রকৃত মুফলিস তো সেই প্রকৃত দরিদ্র তো সেই রসুল করিম সাল্লা আলিয়াল্লাম বলেছেন যে কেয়ামতের মাঠে দরিদ্র দুনিয়ায় বসে বহু নাক আমল করে গেছে কেয়ামতের মাঠে হিসাব দিতে গেলে দেখবে কিছুই নাই কেন কিছু নাই ওই যে দুনিয়ায় বসে হিংসা করেছিল তার আমল তো বরবাদ হয়ে গেছে দুনিয়ায় বসে কারো কিবত করেছিল তার আমল তো বরবাদ হয়ে গেছে আখেরাতে গিয়ে তাকে আমল দিয়ে দিতে হবে দুনিয়ায় কারো হক নষ্ট করেছিল কেয়ামতের দিন আল্লাহ তাহলে ওই হক পরিশোধ করাবেন এক আমল দিয়া সেখানে কারেন্সি হচ্ছে না আমল মুদ্রা হচ্ছে না এক আমল ওই মুদ্রাই সেখানে চলবে অন্য কোনো কিছু নাই টাকা পয়সা দিয়ে তার হক আদায় করা যাবে না সবচেয়ে বড় কথা হচ্ছে আমার রবের সিদ্ধান্তের বিরুদ্ধে আমি অসন্তুষ্ট প্রকাশ করছি এই অসন্তুষ্টি প্রকাশ মূলত আমার রবের হুকুমের সামনে বিদ্রোহ করা নয় দুনিয়ায় বসে আপনার বিদ্রোহ কেউ করলে তাকে আপনি পছন্দ করেন দলের অন্তর্ভুক্ত করেন দল থেকে বহিষ্কার করেন বিদ্রোহীকে সমাজ থেকে বহিষ্কার করেন রাষ্ট্রদ্রোহী হইলে রাষ্ট্র থেকে বহিষ্কার করেন এমন ভাবে রাখেন রাষ্ট্রের সাথে তার কোন সম্পর্ক থাকে না জেলে পরে রাখা হয় বছর কে বছর তাহলে রবের ক্ষেত্রে এমনটি কেন হবে রব কেন আমাকে ছাড় দেবেন আল্লাহ তাহলে কেন আমাকে ছাড় দিবেন যে তার বিদ্রোহী হব বিদ্রোহ করে যাব আর তিনি আমাকে ছাড় দিয়ে যাবেন দিয়ে যাবেন এটা কি সম্ভব এটা অসম্ভব প্রিয় বন্ধুগণ কারো সাথে যদি আমার হিংসার মো আমলা থাকে কারো ব্যাপারে যদি আমার হিংসা লাগে তাহলে তার সাথে আমি সম্পর্ক নিবিড় করে নেই হিংসা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাকে বেশি বেশি সালাম করি তাহলে তার উপরও রহমত নাজিল হবে আমার উপরও রহমত না আজিল হবে হিংসা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাকে হাদিয়া দেয় তার প্রশংসা করি মজলিশের মধ্যে কোথাও গেলে আসলে তার সাথে দেখা সাক্ষাৎ করে যাই তাকে আপন বানাইয়া নেই কখন যখন আমার দিলের মধ্যে এই অনুভূতি আসবে আমার জন্য খারাপ মানবিক গুণের কারণে আমার হয়ে যাচ্ছে সেটা দূর করা দরকার এই অনুভূতি আনা দরকার গুনার ভাব আসতেই পারে তোমার নফ্সকে আমি ওই ভাবেই তৈরি করেছি যেটা গুণাও করতে চাবে আবার আমল করার তৌফিক তার হবে আমার গুণা করতে মন চাবে হিংসার আসতে পারে আমার মধ্যে কিন্তু সেটাকে আসতে দেওয়া যাবে না আসলেও যার ব্যাপারে আমার হিংসা আসবে তার সাথে আমি নিবির সম্পর্ক করে নেব ইনশাল তাহলে আর হিংসা আসবে না সাথে সাথে আল্লাহর কাছে প্রার্থনা করব আল্লাহ তুমি তাকে যে নিয়ামত দান করেছো তুমি আরও বাড়িয়ে দাও আমাকেও এমন নিয়ামত দ্বারা ধন্য কর আমার জন্য যেটা উপযুক্ত আমার দুনিয়া আখেরাতের কামিয়াবি সফলতা যে নিয়ামতের মধ্যে তুমি আমাকেও এরকম নিয়ামত দান করো তাকে বুল আলমিন যে নিয়ামত দিয়েছেন সে একই নেয়ামত আপনার জন্য প্রযোজ্য নাও হতে পারে একই নিয়ামত আপনার দুনিয়া আখেরাতের ভালোই নাও হতে পারে আপনি আল্লাহর আল্লাহর আপনি তাকে তুমি যে দান করেছো ধন্য করেছ তার নিয়ামতকে তুমি আরো বাড়াইয়া দাও আমাকেও তুমি এমন নিয়ামত দান করো যাতে করে আমার দুনিয়া এবং আখেরাত দু জায়গায় আমার জন্য সেটা উপকারে আসে আমার জন্য মঙ্গলজনক হয় এইভাবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে প্রিয় বন্ধুগণ একজন হিংসুক হিংসার মাধ্যমে শুধু তার এক আমলকেই নষ্ট করে তা না বরং চরম বাস্তবতা হচ্ছে সে নিজে নিজের স্বাস্থ্যকেও নষ্ট করে এটা হচ্ছে চরম বাস্তবতা নিজে একটু ভেবে দেখুক হিংসার আগুনে যখন সে জ্বলতে থাকে এই জ্বলন কিন্তু শুধু রুহানি জ্বলন নয় এটা এক বাস্তব জ্বলনের ভাব ফুটে উঠে তার শারীরিক অবস্থার মধ্যে মানসিক অবস্থার মধ্যে যেন ভেতরের মধ্যে সত্যিকার অর্থি আগুন জ্বালিয়ে দিয়েছে মাথা গরম হয়ে যায় ঘুম হয় না সারাক্ষণ একই পেরেসানি হা সে সম্পদ পেয়ে গেল তার এত সম্মান এত কিছু তার আমি কিছুই না আমার কিছুই হলো না এই প্যারেশানি তাকে পাগল বানাই দেয় অশান্তির আগুনে সে জ্বলতে থাকে নিজেই যে নিজের জন্যই ক্ষতি হিংসা করে আমি কারো সম্পদ কমাইতেও পারবো না বাড়াইতেও পারবো না কারো ইজ্জত কমাতেও পারবো না বাড়াতেও পারবো না সেই দায়িত্ব আল্লাহর আল্লাহর দায়িত্ব আমি নিজের কাজে নিয়ে নিচ্ছি হাতে নিয়ে নিচ্ছি নেওয়ার দাবি করছি এমনটা নয় প্রিয় বন্ধুগণ নিজে নষ্ট হচ্ছে নিজের আমলকে নষ্ট করছি নিজের স্বাস্থ্য নষ্ট হচ্ছে নিজের স্বাস্থ্য নষ্ট হচ্ছে খেয়াল করে দেখবে নিজের স্বাস্থ্য নষ্ট হচ্ছে আমার ঘুম আসছে না পেরেশানি টেনশন চিন্তা আগুন জ্বলছে ভিতরে ধাউ ধাউ করে এই দাউদাউ আগুনকে নিভানোর একটাই পথ এটাকে পরিত্যাগ করুন খুব সহজ হিসাব আল্লাহ সন্তুষ্ট থাকুন নিচের মানুষের দিকে দেখেন আপনার সম্পদের দিকে তাকালে উপরের দিকে উপরের মানুষকে দেখা এটা ভুল দুনিয়ার দিক থেকে আপনাকে দেখতে হবে আপনার নিচের মানুষকে তাহলে মনের মধ্যে শান্তি আসবে না হয় শান্তি আসবে না সারা জীবন আপনি এরকম হিংসার আগুনে জ্বলতে থাকবেন আপনি দোতলা বাড়ির মালিক কখনো ওই পাঁচতলা বাড়ির মালিকের দিকে তাকাবেন না তাহলে কত মানুষ তো রাস্তার পাশে ঘুমাচ্ছে আলহামদুলিল্লাহ তখন হিংসার পরিবর্তে সুক্রিয়ার প্রশংসার নুরানি ভাব অন্তরের মধ্যে ফুটে উঠবে মেজাজ মস্তিষ্ক সব মধ্যে এক রহমতি ভাব আমি অনুভব করতে পারবো সেটা হচ্ছে প্রকৃত অর্থে আমার জান্নাতি ঠিকানারি একটা আবহাওয়া আলমিনে হিংসার এই মারাত্মক গুনা থেকে হেফাজত করেন আমিন অমাতি ওসালাম مشفق متعطف لا ينتهي بالحصر ما أعطاه آه رب الرحيم مشفق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 আপনার সম্পদ কে নৃদ্ধি করতে পারেন পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যান জি ভি বাহান্ন এল ওয়াই ডি তিন শূন্য নয় ছয় তিন চার শূন্য এক सुन्न दुई चार्याट नोई डुई सट कोड तीन शुन्ड शुन्ड शुन्ड शुन्ड आर्टीन स्वेफ बी आईसी कोड आई बी ओ बी जी बी बाईश टाका पाठी आमधर एमेल कोरून एड्मीन एडरेट पीस्टिभी.tv पीस्टिभी मानोवतर समधान इल्मिल পরিবেশ কুসংস্কার কিভাবে আমাদের আখিদার মধ্যে ঢুকেছে সর্ব ধরনের রীতি মাদানী মুী মোহাম্মদ ইব্রাহিম আক্রমুজামান शेख खान मदनी शेख अपनी पारें। देखे अनुष्ठान जालसाएल आज रात रत साढ़े ना पुन सम्प्रचार सकाल आठ टेल देस टी बांगल